بسم الله الرحمن الرحيم كيف يهد الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البعينات والله لا يهد القوم الظالمين جهو <تصفيق> سرطا اپس تبقى تفسير অন্য কোনো দিন তালাশ করবে তার কাছ থেকে তা কিছুতেই গ্রহণ করা হবে না সে আখেরাতে পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে المؤبدت عليه كيف يهد الله قوما كفروا بعد إيمانهم كيف بي قب دخابن هداية دبن وشامبر دائكي جراء إيمانا عنار قور كفري کرلو وشهدو أن الرسول حق أيضا رسول حق شهدو كيف استفهم بمعنى النفي أي لا يهد الله قوما كفروا بعد إيمانهم وشهدو শাহিদু মাসদার তবে মোজায় ফের তবে সেটা মাসদারের অর্থে সেই হিসেবে তো ইমান আনার পর যারা কুফুরি করল। এবং রসুল হক এটা সাক্ষ্য দেওয়ার পর যারা কুফুরি করল তাদেরকে আল্লাহ তালা হেদায়ত দেবেন না ও যা আহমুল অথচ তাদের শাস্তি হলো যে তাদের উপর আল্লাহ ফিরস্তা এবং সব মানুষের ল কেন ওই যে তারা ইমান আনার পর কুফুরি করলো এবং একথা সাক্ষ্য দেওয়ার পর যে রসুল হক কুফুরি করল। তো তারা কুফুরি করার কারণে অন্যান্য অনেক মানুষ এটা ভাবতেছে যে বাস্তবে এটা হয়তো কুফুরি করার জিনিস নতুবা এই মানুষগুলো তো আলেম আহলে এলেম তাওরাতের এলেম আছে তো এটা যদি হক হতো এই তিনি যদি সত্যিকারেই নবী হতেন তাহলে তো অবশ্যই তারা এতেবা করত। কিন্তু যখন তারা করে না তাদের এই এত্তেবা না করাটা না করাটা অন্যান্য অনেক মানুষের দিনের পথে আসার জন্য বাধা হয়ে এই জন্য ওই মাইন্ড সব মানুষের পক্ষ থেকে লানত লানত আল্লাহ এটা লো যে তাদের দিনে হকটা গ্রহণ না করার কারণে আল্লাহ তা নাফরমানি এটা আমভাবে হইতেছে বন্ধ হইতেছে না আল্লাহ নাফরমানি যত হয় আল্লাহ নারাজ হয় ফেরেস্তাদের মধ্যে নারাজ আসে আর মানুষের অবস্থা হলো যে মানুষ যে জাহান্নামে যাবে যে এই মানুষগুলোর কারণে তারা জাহান্নার লো হচ্ছে সেই নারটা উদ্দেশ্য হবে তাদের থেকে আজাব হালকা করা হবে না এবং তাদেরকে সুযোগও দেয়া হবে না ইম্বা ফল রাহিম তবে যারা তবে এরপর এই এই কাজগুলো করার পর যারা তোবা করবে এরপরে নিজেদের আমল সংশোধন করে নেবে ও ফিল নজর কিছুতে গ্রহণ করা হবে না ইদা তুমছে না কারণ ইহুদিরা মুসলমান হলে তাদের ইমানকে গ্রহণ করা হবে নাহমান না আনে শেষ মুহূর্তে ওমা তু কুফারা কিংবা তারা যদি কাফের অবস্থা মারা যায় তাহলে এটা তাদের কোনো হসুসিয়ত হলো না এটা এটা তো সবার বেলায় এটা ইকাহুফার ছ থেকে গ্রহণ করা হবে না পৃথিবী ভর্তি স্বর্ণ পৃথিবী ভর্তি স্বর্ণ তাদের কারো কাছ থেকে গ্রহণ করা হবে না যদিও তারা এর বিনিময়ে নিজেদের যান রক্ষা করতে চায় বা নিজেদের যান রক্ষা করার জন্য যদি মুক্তিপণ হিসেবে এটা পেশ করে নিজেদের যান রক্ষা করার জন্য মুক্তিপণ হিসেবে যদি পেশ করে তবুও তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না ফা উদালি আন্না এই যে খাবারি কুফফা। ফাটা কেন আনা হলো। তো বলতেছেন যে ফা দাখল হয়েছে ইন্ ইন্নার খবরের মধ্যে লিশি বিহহী আল্লাদি। লিশী বেহল লাদি না বিশ্বর্থী। আল্লাদি না সেটা শরর্তেের মসাবে হওয়ার কারণে। মুক্তাদা যখন সমে তাবজিল এসমে মৌসুল হয়। ত সিটা মতাজামের মানা সর্থ হয় এটা বললো লিশে বেহী আল্লাদি না বিশ্বার্থী আল্লাদী হওয়ার কারে। ও ইদানান বিতাসাব্ব বি আদমিল অবর আনিল মহদ আলখফর। बुझावारनाटारबुलर सबब आनिलर सबकाल मऊत आल अलफर هو سبب لعدم القبول هذا هو عباره بمعنى ايذا ان ان الموت على الكفر هو سبب لعدم القبول نفس الكفر সেটা عدم قبুলের سبب না বরং موت على الكفر এটা হলো عدم قبুলের السبب এখন কুফর সেটা কুফরে اصلي হোক অথবা কুফরে طارئ হোক কুফরে اصلي হোক অথবা কি কুফরে ثم ارتد اولئك لهم عذاب عليم مؤلم আমা আলহমিনো তোমরা পূর্ণ কল্লান, তোমরা পূর্ণ কল্যাণ কিছুতেই লাভ করতে পারবে না যে পর্যন্ত না তোমরা তোমাদের পছন্দনীয় জিনিস থেকে ব্যয় না করো যে পর্যন্ত না তোমরা তোমাদের পছন্দনীয় জিনিস থেকে ব্যয় করো লাং তানালুল বির্রাহ বির্রাহ আয় হাওয়া বাহু বাহু আল জানা হাত্তা তুমফিকো তাছাড়া মিম্মা বোন যতক্ষণ পর্যন্ত তোমরা ওই সম্পদ থেকে ব্যয় না করবে যে সম্পদ করলে তোমরা আমি কোমসানে মিম্মা মিম্মন তাহলে বের বের মানে বীররে কামেল পরিপূর্ণ কল্যাণ লাভ করার জন্য প্রত্যেক ব্যক্তি তার কাছে যেটা পছন্দ নিয়ে দান করতে হবে তাহলে ভিড়ে কামেলটা লাভ করতে পারবে আয়াতনাজের মধ্যে আনসারী সাহাবিদের মধ্যে সবচেয়ে ছিলেন তিনি হুজুরের কাছে আসছেন এসে বলতে আমার যতগুলো বাগান আছে তার মধ্যে সবচেয়ে পছন্দনীয় বাগান হল ইবাহা বাগানটা যেটা মসজিদের নবীর একদম সামনেই ছিল তো এই আল্লাহ তাল্লাহ হুকুমের উপরে আমল করার জন্য আমি এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতেছি হুজুরে খুব খুশি হয়েছেন খুব খুশি হয়েছেন পরে হুজুরে বললেন যে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যেটা তুমি তোমার আত্মীয় স্বজন যারা আছে ভাই ওদের মধ্যে তাকসিম করে দাও তো তিনি এটা করে দিচ্ছেন হাজেদ হা রেফাদ রসিসামের মোতাবান্না তিনি পছন্দনীয় ঘোড়া নিয়ে আসছেন হুজুরের কাছে তোপরে রসদ আলী আসসালাম এটা গ্রহণ করছেন এরপরে হুজুরে উসামাকে দিয়ে দিচ্ছে জায়েদ রদিয়াল ছেলে তো হজর যখন দেখলেন যে আমার ঘোড়া আমার বাড়িতে আবার আসতেছে তো তিনি আবার হুজুর কাছে এসে বললেন আমি আয়ত্র করার জন্য তিনি বাদী আদত করে দিচ্ছেন তো এই যে আয়তে যেটা বলা হলো যে প্রত্যেকের কাছে যেটা যার কাছে যেটা মাহবুব যার কাছে যেটা মাহবুব সেটা দান করতে হবে তাহলে আল্লাহ তাল হুকুম পালনের জন্য বান্দার দিলের মধ্যে জজবা আছে এটা বোঝা যাবে আর কোন নাই। এটা তো রকবাতি নাই করবে না তো করবে ঝামেলা হইতেছে যেটা মাহবুব এই জন্য ওমর আব্দুল্লা জিজ্ঞের ব্যাপারে আসছে যে তিনি এটা হাসিয়াতে আসছে না কোথায় যেন দেখলাম এই ওনার কাছে পছন্দ নিয়ে একটা জিনিস এটা তিনি পয়সা দিয়ে কিনছেন কিনে তারপরে সেটা দান করছেন তো জিজ্ঞেস করা হলো যে যার কাছে যেটা মাহবুব সেটা বিষয়ে দান করবেন বেররা হাতটা তো কম মিমাচা সেবন যে হাদিস গুলো থেকে যে জিনিসটা বোঝা যায় যে ফাওয়াই বের হয় হাদিস থেকে তার মধ্যে একটা হলো যে দান নিজে নিজে করা যায় আবার কোনো দিনই মুরব্বের কাছেও পেশ করা যায় তাহলে সেটাও দানি হবে যেমন প্রথমাতে আবু তালহা ওনাকে বলছেন যে তোমার চাচাতো ভাইদের মধ্যে তাকসিম করে দাও দ্বিতীয় ঘটনাতে হজরত জায়দ রাহ আনহর ঘোড়াটা ওসামাকেই দিয়ে দিচ্ছি যে জিনিসগুলো মাহবুব না সেটা নষ্ট করা হবে না এটা না বরং দানের ব্যাপারে নিয়ম হলো যে তুমি দান করবে সবসময় মাহবুব জিনিস যে দান করার সময় নিকৃষ্ট জিনিসটা সময় দান করে ইচ্ছা করো দান করবে তো চাহিদ বোন হ্যাঁ যদি কোনো জিনিস তোমার কাছে এমন আছে যেটা পড়ে আছে তোমার এটা ব্যবহার করতে ইচ্ছে করতেছে না তাহলে এটা নষ্ট না করে এটা দান করে দেওয়া চাই এটা হাদি শরীফে ওটা আসছে তবে আদত এটা না বানানো চাই আদত এটা না বানানো চাই তো এই যে এখানে যে বলা বলা হচ্ছে যে মাছ ও এটা একদম আম যার কাছে যেটা প্রিয় যার কাছে যেটা প্রিয় সে ওটার থেকে দান করবে এটা আদত বানানো চাই তোমরা যেকোনো খরচই করো সেটা মা তো হেকবন থেকে করো আর মিন গাই মা তহিবুন করো সবটাই আল্লাহ তালা জানেন অতএব পুরস্কার দেবেন পরের কথাটা আমি মা তুন বললাকা তাজ মিল্লি ইব্রাহিম আপনি তো দাবি করেন যে আপনি মিল্লত ইব্রাহিমের উপর আসছেন ও কান্লা অথচ ইব্রাহিম আলী ইসলাম তো পান করেন সব খাবার বাণী জন্য হালাল ছিল সব খাবার দ্বারা উদ্দেশ্য এবারে না যে সকল খাবার ওই যে সকল খাবার ব্যাপারে ইহুদিরা দাবি করে এগুলো হারান এটা এটা তাদের দাবি যতগুলো খাবার আছে এগুলো সবটাই হারাম ছিল এটা উদ্দেশ্যের জন্য হজরত ইয়াকুব আলী ইসলাম নিজের উপর হারাম করে নিয়েছিলেন ইসরা ইল আলা আল্লাহ এখানে ইয়াকুব আলিহ ইসলামের দ্বিতীয় আর একটা নাম তিনি একমাত্র নবী রোগে আক্রান্ত হইলেন ওই কোমরের একটা রগ যেটা কোমর থেকে নিয়ে উরু পর্যন্ত গেছে রা এটাকে রোগ সংক্রান্ত একটা রোগ ওটাকে বলল করলেন যে যদি আল্লাহ তালা তাকে শেফা দেন তাহলে তাহলে তিনি এটা খাবেন না ওটার বস্তু খাবেন না মানে আমার প্রিয় জিনিস আমি তরক করবো তিনি কসমটা খেয়েছিলেন তো পরে হাজর ইয়াকুবা আলী যখন সুস্থ হলেন তখন ওট এবং ওটের গোস্তর দুধ ছিলেন ইসরা তখন তার উপরে হারাম করে দেয়া হয়েছেন এবং পরবর্তীতে ইবান ইসরা উপর হারাম করে দেওয়া হয়েছে অবতীর্ণ হওয়ার পূর্বে নিজের উপরে যে উঠের গোষ্ঠ দুধ হারাম করছেন এটা তো ইব্রাহিম আলী ইসলামের অনেক পরে অনেক পরে আলা আহদি এটা ইব্রাহিম আলী ইসলামের জমানায় ছিল না এনে পড়োতো দেখো দেখি তাওরাতের মধ্যে আসে কিনা যে ইব্রাহিম আলী ইসলাম এর উপরে উটের গোষ্ঠ খাওয়া হারাম ছিল তারা তো এটা দাবি করতেছে ইব্রাহিম আলহ ইসলামের উপরে উটের গোস্ত খাওয়া হারাম ছিল কই দেখাও তাহার মধ্যে কোথাও আসি কিনা যে ইব্রাহিম আলী ইসলামের জমানা থেকে উঠে গোষ্ঠ হারা মেটা চলে আসতেছে প্রমাণ স্পষ্ট হওয়ার পর যে আল্লাহর উপর মিথ্যা বলবে কোন বিষয়ে প্রমাণ لا على عهد ابراهيم فاولئك هم الضالون الظالمون المتجاوزون الحق الى الباطل قل صدق الله في هذا كجميع ما اخبر به الله تعالى صدق بولن هنا যেমন অন্য সব ব্যাপারে আল্লাহ তাআলা সত্য বলেন ملة ابراهيم التي أنا عليها حنيفا مايلا عن كل دين الى دين الاسلام وما كان من المشركين ونزل لما قالوا قبل قبلتكم इहुदीरा जोल्लास इबादत गह हिसुष स्थापन निर्धारण प्रथम घर जाबाद रूपे मानुषर जन् पृथ्वी तर्धारण তা হলো লি ঘর যা বলা হয় এই জন্য বলা হয় কারণ মক্কা অহংকারীদের গর্দান ভেঙে গুড়িয়ে দেয় এই তাবুক এটার মানে হলো এই জন্য বলা হয় মক্কাকে বাক্কা এই জন্য বলা হয় যেহেতু মক্কায় অহংকারীদের গর্দান ভেঙে গড়িয়ে দেয় ভেঙে গড়িয়ে দেয় এজন্য মক্কাকে বাক্কাও বলা হয় বানাহুল মালা ইকাতো কবলা খালকে আদম আজম আলী ইসালামের পূর্বে ফেরেস্তারা হয়েছে মাঝখানে তফাত হয়ে যাচ্ছে চল্লিশ বছরে হুমা আর বাউনা সানা বাইতুল্লাহ বানিয়েছেন ফেরেশ তারা এরপরে আল্লাহর হুকুমে আকসাও বানিয়েছেন দুটার মাঝখানে দেবধান কতটুকু চল্লিশ বছরে এই যে বাইনাহুমা হুমা আর বাউনা সানা এই কামা কামাফিল হাদিফ এটা হাদিফ শরীফে আসছে এখানে এই এই এতটুকু কথা হল উদ্দেশ্য আদমা আলী ইসলামের সৃষ্টির পূর্বে ফেরস তারা বানিয়েছেন এই কথাটা না হাদিসের আসতে হলে শুধু এটা এইটাকে শুধু তিনি হাওয়ালা দিচ্ছেন সেই হিসেবে বাইনাহুমা হুমা আর বাউনা সানা দুটাকে কোনো একটা দাগ দিয়ে চিহ্নিত করো এরপরে কামাফি হাদিস ইসি হাইন এতটুকু কথা আসছে আগের কথাটা সহিংসের মধ্যে আসমান সৃষ্টি করার এরাদা যখন আল্লাহ করলেন আসমান জমিন সৃষ্টি করার সময় পানির উপর প্রথম যে জিনিসটা প্রকাশ পাইছে সেটা হলিভাগে প্রথম যে জিনিসটা প্রকাশ পেয়েছিল সেটা হলো সাদা ফেনা দোষিল আর দমিং তাকতি এরপর আল্লাহ তালা ওই সাদা ফেনার নিচে থেকে পুরা জমিনটাকে আল্লাহ বিছাইছেন হাল তাতে রয়েছে সুস্পষ্ট নিদর্শনাবলি মিনহা মাকাম ইব্রাহিম তার মধ্যে একটা হলো মকাম ইব্রাহিম ايه الحجر الذي قام عليه عند بناء البيت فأثر قدماه فيه تارپا شئيه پاتر مده تنفل ديه چلو و باقيا الالآن مع تطاول الزمان و تداول عليه ايه نو پر جندو شئيه پاتر طابو شئتو آسه ديرغو كال پار هو شطيو و تداول عليه ارو پر بحو ها باربار اسپور شکرار پرو তা মানে বারবার স্পর্শ করা বা এই পাথরটার পাথরের উপর বারবার হাত বদল হয়েছে পায়ের চিহ্নটা দেখছো না তোমার ছবিতে আয়া বলে মিনহা মাকাম ইব্রাহিম বলছে আয়টা বলতেছে মিনহা পাখি অন্য জায়গায় দিয়ে যায় এটার উপর দিয়ে যায় না এটা আয়াতে না অমান দাখালাহু কানা আমিনা যে কেউ তাতে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায় অমান দাখালাহু কানাউরিন আর রাজা বিকতলিন তার পিছনে ধাওয়া করা হয় না কতলের মাধ্যমে অথবা জুলুমের মাধ্যমে অথবা অন্য কোনো উপায় ও কোনো উপায়ে কোনোভাবে তার পিছনে ধাওয়া করা হয় না মানে তাকে কতলও করা হয় না তার প্রতি কোনো রকম জুলুমও করা হয় না বা অন্য কোনো উপায়ে তাকে কষ্টও দেওয়া হয় না মান মানুষের উপর কর্তব্য হল আল্লাহ তা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফের হজ করা দল সবার উপরে তো ফরজ না মান ইস্তাতা আ ইলাইহি সাবিলা মান ইস্তাতা বিমানা মান ইস্তাতা মিনহুম ইলাইহি সাবিলা তাদের মধ্যে থেকে যাদের বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে tariqan এখন এই যে সাবিলা সাবিলা দ্বারা উদ্দেশ্য কি ফসরহু sallallahu alaihi wasallam সাবির শব্দটি মুজাক্কারও আসে মুয়ান্নাসও আসে এই ফসরহু sallallahu alaihi wasallam বিযাদি ওয়ার রাহিলা রাওয়াহুল হাকিম ওয়া গায়রুহু যেমন ইমাম হাকিম এবং অন্যান্য উল্লেখ করছেন তো এর পাশাপাশি আরেকটা আছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করবে আল্লাহ যে হজ ফরজ করেছেন সেটার সঙ্গে কুফুরি করবে অস্বীকার করবে আল্লাহ তালা সমগ্র জগৎ বাসী থেকে অমুখাপেক্ষী দরকার নাই আল্লাহর সঙ্গে আল্লাহর কি হবে এটা উদ্দেশ্য তোমরা কেন আল্লাহ আয়াতের প্রতি কুফুরি করছো অথচ তোমরা যা কিছু করছো তার সম্পর্কে আল্লাহ তালা পূর্ণ অবগত শাহিদুন আলাম পূর্ণ অবগত আল্লাহ তালা সাক্ষী তোমাদের কৃতকর্মের উপর কিভাবে আল্লাহ তাদেরকে বলতেছেন দেখো লিমা তাসুদ্দিন তোমরা কেন আল্লাহর পথ থেকে বিরত রাখছি বিরত রাখছ তারা বিরত রাখছে কিভাবে বিরত রাখার একটা তো হলো যে বলে বলে বিরত রাখা একটু হলো বলা ছাড়াই নিজেরা কাজটা করতেছে না নিজেরা নবীদেরকে তাকজিব করতেছে নবীকে তাকজিব করতেছে এবং নবীর সিফাতগুলোকে গোপন করতেছে এটার মাধ্যমেই তারা অন্যদেরকে বিরত রাখতেছে বিরত রাখার অর্থ এটা না যে এই আমি কি তোমাদেরকে না করি মসজিদে যাওয়ার জন্য তো আমাকে বলো ফোন যে আপনি বিরত রাখতেছেন না নামাজের সময় হয়ে গেছে আমি নিজে যাইতেছি না আমার নামাজের সময় হয়েছেও যে এটা আমি তোমাদেরকে বলতেও আসি না এটাই হলো তোমাদেরকে আমি বিরত রাখতেছি কথা বুঝতে পারো নাই বিরত রাখার অর্থে এটা না মানে এটাই না শুধু একটাই ফর্দ না যে বিরত রাখা মানে হলো বলে বলে বিরত রাখা যে তোমরা কেউ নামাজে যাবে না এটা না বরং বিরত রাখার কাইক এটাও একটা যে নামাজের সময় হয়ে গেছে সবাইকে নামাজে যেতে হবে সেখানে আমি নামাজে যাইতেছি আমি নিজেও যাইতেছি আবার নামাজের সময় হয়ে গেছে যে এটা আমি একমাত্র জানি ঘরের দিকে আমি শুধু তাকিয়ে আছি তোমরা কেউ তাকিয়ে নাই মানে আমি ঘরের দিকে তাকিয়ে দেখতেছি না আমাদের সময় হয়ে গেছে আমি নিজেও থেকে বিরত রাখার জন্য তোমরা ইমানদারদেরকে বিরত রাখো আর নবী না তোমরা নবীদেরকে নবীকে তাকজিব করতেছ এবং তার গুলোকে এতে করে যারা আর যাদেরকে সাবিক তর্জমা হইল যে তোমরা পথ তালাশ করতেছ এমত অবস্থায় যে সেটা বক্র তাহা অথচ তোমরা জানো জানো তোমরা জানো জেনেও তোমরা বক্র পথটা অবলম্বন করতেছো তোমার যে দুনিয়াতে কিছু মানুষ এমন থাকবেই যাদেরকে যত দরদের সাথে কথা বলুক বলনেওয়ালা যদি রসুল সাল আলী হাসাল্লাম হয় তারপরেও কাজ হবে না সে যদি খোদ রবাহ আলামিনো হয় তারপরেও কাজ হবে না দেখে তোমাদেরকে তোমাদের একটা হায়াতের শেষ পর্যন্ত সুসুযোগ দিচ্ছেন যেন তোমাদেরকে ভালো করে শাস্তি দিতে পারেন